আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় আমাদের শেষ হয়েছিল এখন সুরায় তো আপকে শুরু করছি সুরায় তো नाजिलर दीपे सुरा मध्य जो सर्वशेष चूड़ा नयि क्यों सर्वशेष सूरा कंतु सर्वशेष चूड़ा हल सूरा तो नक्ष कई चूरा न রাসুল্লাহ সাল্ল্লাহুআসাল্লামের নবতী জিন্দিগির একেবারে শেষ যায় নবম হিদের সনে বিশেষ করে দুনিয়ার সেই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি ছিল খ্রিস্টান রুমকরা তাদের বিরুদ্ধে যে সবচেয়ে বড় অভিযান ছিল তাবুকের অভিযান से तबुक अभिजान के केंद्र कराटी नाजिल तबुक अभिजान शुरू दिखे प्रस्तुतिकाली नाजिल से कि फिर आसार पर मूलत तीन धापेटी सुर এর এবং এই সুরার মধ্যেই মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের কিছু স্থায়ী বিধান দেওয়া হয়েছে তাই কিছু মূলনীতি দেওয়া হয়েছে যেগুলো কখনো আর পরিবর্তন করা যাবে না করা যাবে এই সুরার অপর একটি নাম আছে তা হল সুরাতুলারী সুরা এই সুরায় কাফের মুস্রিদদেরকে চরম লাঞ্ছনার বিধান দেওয়া হয়েছে এই সুরা নাজিলের মাধ্যমে কাফের মুস্রদদেরকে লাঞ্ছিত করা হয়েছে এই এই সুরার নাম এই সুরাতুল এর আগে আগে প্রায় বাইশটি বছর আল্লাহর নবীর এবং আখের কেন্দ্র করে প্রদান করে চলেছিলেন এবং সেই প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিভিন্ন যুদ্ধ জিহাদ গুলো পরিচালনা করেছিলেন আর ক্রমাগত যুদ্ধের মাধ্যমে দিনের একটা বিজয় সূচিত হয়েছিল সর্বশেষে মুসলমানদের জন্য চূড়ান্ত নির্দেশ গুলো দেওয়া এটা আল্লাহ পাকার পক্ষ থেকে এটা জরুরিও ছিলাম নবদেশ জিন্দিগির তেরোটি বছর তার বিয়া তানিমকে কেন্দ্র করে পরিচালনা করেছেন লোকদের কাছে দিনের দাওয়াত পেশ করেছেন যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে সংগঠিত করেছেন আর জামাতবদ্ধ করে তাদেরকে তালিম দিয়েছেন বহির ভিত্তিতে আল্লাহ নিজের পক্ষ থেকে যে বাণী নাজিল করতেন সেই পরিশুদ্ধি সাধন করতেন পরিচালিত হচ্ছিল যাদের চিন্তা চেতনায় মন মানসে শিল্প এবং পুফুরি বদ্ধমূল ছিল তাদের এই চিন্তা চেতনাকে তাদের মন মানসকে তাদের আশিদা সকল প্রকারের শেরক এবং পথলিকতা থেকে পরিপূর্ণ ভাবে কার্যক্রম পরিচালনা করেছিলেন এইভাবে তাদের অন্তরের পরিশুদ্ধি সাধন করছিলেন সবচেয়ে বেশি যে আল্লাহ শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই মাধ্যমে তে আমার পর্যন্ত আগত সকল মানুষের সামনে একটা আদর্শ नमुना पेश कर रखते जेमी व्यक्ति हिसेबा जाम मुसलमान सामने एक आदर्श नमुना तैयारी विश्वास चिंता चेतनार चेतन से नमुनाट वास्तव से नमुनाटा तैरी करार जन आल्ला রাসুল্লাহ সাল্লআালামকে মক্টায় সে তেরোটি বছর কার্যক্রম পরিচালনা করিয়েছিলেন সেখানে প্রথমত তিনি তাদের হৃদয় স্পর্শী ভাষায় দাওয়াত তাদের সকল শিল্পের যে বৃত্তিগুলো আছে দেব দেবীর গুরু গুণগান থারা করত তাদের অন্তরেদের এদের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল এদের অসারতা ব্যর্থতা প্রমাণ করতেন আর যারা ইমান আন্ত তাদেরকে সংগঠিত করতেন এটা তো ইমান গ্রহণের পরেই কিন্তু প্রথম কাজ এটা ছিল তাদেরকে সংগঠিত করা এরপর তাদেরকে সেই সময়ে কিন্তু যে ফরজ অনেকগুলো হুকুম সেগুলো তো কোনো নাজিল হয়নি সালাদ সিয়াম জাকাত হজ সেই সময়গুলো ফরজ হয়নি কিন্তু সেই সময় কি তালিমটা দিচ্ছিলেন সেটা হলো মূলত আকিদার তালিম তাদের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করার তালিম এটা একটা এত গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষ তার সেই আকিদা বিশ্বাসের কারণে তার চিন্তা চেতনার কারণে সে হয় কাফের কাফে আবার সে আকিদা বিশ্বাসের পরিবর্তনের কারণে সে হয়ে যায় মুসলিম একই আঁকিদা বিশ্বাসের কারণে সে যেমন হয় জাহান্নামের প্রতীক সেই আঁকিদা পরিবর্তনের পরই সে হয়ে যায় রাস্তা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় তার ঠিকানা পরিবর্তিত হয়ে যায় এটা বড় ধরনের একটা পরিবর্তন সেই দাওয়াতটা দিয়ে তিনি তাদেরকে এইভাবে মোটিভেশন করছিলেন তাদের আঁকিদার পরিশুদ্ধি আল্লাহ সম্পর্কে আল্লাহর উলুহত সম্পর্কে ওই সমাজের মানুষদের মধ্যে যে ধরনের অস্পষ্টতা ছিল অজানা ছিল বিভ্রান্তি ছিল সেইগুলো তিনি দূর করলেন আল্লাহর সেই উলহিয়তের পরিচিতি তাদের সামনে তুলে ধরলেন এবং আল্লাহ যে একমাত্র ইলা সেটা তিনি প্রমাণ করলেন এবং তারা যে যে কিছুকে দেবদেবীকে তাদের নেতাদেরকে তারা যেভাবে নিজেদের ইলাহিস আসনে বসিয়েছিল সেগুলোর অসারতা তিনি প্রমাণ করলেন এইভাবেই তাদের চিন্তা চেতনা আকিদা বিশ্বাসগুলো পরিবর্তিত হয়েছিল নিয়মিতভাবে তাদেরকে সেই তরবিয়া গুরু দিতেন जो ही आदिल होत सेहिर भित तक गलत स्पष्ट बुझे चाहिए एक मानसर मध्य दुईटी सत्ता रेखे एक आत्मा एक देह दुटार ही खुरार दरकार खुरार छाड़ा को बेचे थके মানুষের দেহটাকে আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়ে যেই কারণে এই দেহের খুরাক এই পৃথিবী থেকে আল্লাহ উৎপন্ন করছেন মানুষের এই দেহটাকে এই পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়ে আল্লাহ তৈরি করেছেন শুধু মাটি নয় আমরা শুধু মাটি বলছি সেই মাটি তামা লুহা দস্তা পানি আগুন এ সবকিছু দিয়ে এই মানুষের এই দৈহিক সত্তাটা তিনি গড়ে তুলেছেন এবং এই দেহের খুরাক এই জমিন থেকেই পৃথিবী থেকেই আল্লাহ উৎপন্ন করছে এই জমিন থেকে উৎপন্ন খাদ্য গ্রহণ না করলে মানুষের এই দেহ আর সজীব থাকে না সজে সতেজ থাকে না থাকে না এক সময় অচল হয়ে যায় অক্ষম হয়ে যায় তার কার্যকারিতা হারিয়ে ফেলে তার দেহকে সচল রাখতে হলে সতেজ রাখতে হলে তাকে এই পৃথিবীতে আল্লাহ যে সকল খাদ্য তার দেহের জন্য উৎপন্ন করেছেন তার দেহটাকে সুন্দর সতেজ রাখার জন্য এর সুসম খাদ্যের প্রয়োজন আর মানুষের রূহটাকে আত্মাটাকে আল্লাহ তৈরি করেছেন করেছেন জগতে उर्द जगते मानसर रूहटा खुरलार्द्व जगत आत्मार रूह खुर एकम्रलिमे जी आत्मार मध्य एलिम नई आत्मा मृत शक्ति नाई नाई আর যে আত্মার মধ্যে ওহির যত বেশি থাকবে সেই আত্মা তত বেশি সজীব এবং শক্তিশালী হবে যারা ইমান আনতেন তাদেরকে সে তাদেরকে শক্তিশালী করতে করতেন পৃথিবীর উপাদান দিয়ে তাদের যেমন দৈহিক শক্তি অর্জিত হতো साथे साथानराल भावे शक्ति तेजे अर्जित होती जगत जगत ऊर्द्व जगत खुरद दिए तर आत्मा गुलू की आल्लाते सजीव करी और सहबायक मध्य एक जखनी कुरान मजिदे को आयात नाजिल होत তারা সাথে সাথে রাসুল যখন শোনাতেন সেই সাথে সাথে নিজেদের জীবনের সাথে সেই আয়াতের যে নির্দেশনা সেখানে যে আপিলা বিশ্বাস যে আমল আখলাপ যে চরিত্র নৈতিকতার কথা আছে সাথে সাথে নিজেদের জীবনে এর ফিট করতে মিলিয়ে নিতেন এর বিপরীত কিছু থাকলে সাথে সাথে এটাকে নিজের কাছ থেকে দূরে ফেলে দিতেন নিজেকে ওখান থেকে মুক্ত করে নিতেন করে নিতেন এইভাবে তারা হয়েছিলেন সম্পূর্ণ পরিশুদ্ধ একদল মানুষ যখন খিতাব সে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম গড়ে তুলেছিলেন আর যেহেতু আল্লাহ চাপছেন দুনিয়ার সকল মানুষ সে আল্লাহর এবাদতি করে आल्लाहिर भे तीवन परिचालना करूजाम के विजयी कर सीधान से वास्तव में तक कार्यकरी करते शुरू करी जो एकदल मानुष सेमान आफिदाय परिपूर्ण भाव তারা গড়ে উঠলো তাদের আমল চরিত্রে যখন পরিপূর্ণ ভাবে সেমান অনুযায়ী গড়ে তুলল এই এর কোন আর না থাকে মানুষের সেই করার মতো মানুষের আমল চরিত্রকে তারা যাতে ধ্বংস করার মতো কোন শক্তি যাতে আর না থাকে এই পথে যত বাধা প্রতিবন্ধকতা আছে যে শক্তিগুলো আছে সেইগুলোকে নির্মূল করা প্রয়োজন পক্ষ থেকে সে অভিযান তার আগে শুরু করলো এটা আল্লাহ রিফাই ছিলা ছিল তো প্রথম যুদ্ধ বদরেরই এই ঘটনা তো আমি আলোচনা করেছি এটা কারই উদ্দেশ্য ছিল না এখানে এ ধরনের যুদ্ধ হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল এটা কেউ চাও আর না চাও আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী উভয় দলকে বদরের প্রান্তরে তিনি আর আল্লাহ নিজের ইচ্ছায় নিজের পরিকল্পনায় নিজের শক্তি দিয়ে তিনি মুসলমানদেরকে সেখানে বিজয়ী করলেন বিজয়ী করলেন্লাহ পরবর্তী দশটি বছর শুধু যুদ্ধে যুদ্ধে অতিবাহিত হয়েছে স্বয়ং সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করলেন আর একশো পাঁচটি যুদ্ধ সংগঠিত হল দশ বছরে তাহলে কোন একটি সময় যুদ্ধ ছাড়া অতিবাহিত হওয়ার মতো ছিল না এই যে ক্রমাগত যুদ্ধ গুলো এর অপরিহার্যতা আল্লাহ সুতায় যদি আল্লাহ আল্লাহ মানুষকে মানুষ দিয়ে যদি দমন না করতেন তাহলে এই পৃথিবীতে খ্রিস্টান পুরোহিতদের তাদের আস্তানা এবাদত খানা সাধারণ খ্রিস্টানদের তাদের গির্জাগুলো ইহুদিদের মুসলমানদের মসজিদ গুলো ধ্বংস হয়ে যেত হয়ে যেত এই জন্য মানুষ দিয়ে মানুষকে দমনের প্রক্রিয়া হিসেবে আল্লাহ যুদ্ধকে বাধ্য করে দিয়েছেন খরচ করে দিয়েছেন যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় এই পৃথিবীতে আর কোন এবাদত করার লোক থাকবে না এবাদতের কোনো জায়গা থাকবে না এই যুদ্ধের মাধ্যমেই শুধুমাত্র আল্লাহর এবাদতের ময়দানটাকে আল্লাহ নিরাপদ করতে চান সুরাতুল বাখার আল্লাহ অনুরূপ ঘোষণাই দিয়েছেন আল্লাহ মানুষ মানুষকে যদি মানুষ দিয়ে আল্লাহ প্রতিহত না করতেন দমন না করতেন দুনিয়ায় ফাসাদ এবং বিপর্যয় ভরপুর হয়ে যেত দুনিয়ায় সকল অনাচার অবিচার গুলুম অত্যাচার বন্ধ করার উপায় হল যুদ্ধ आल्लाजे ग्रहण करल्लाल्लाबाद निरापद सूज थल्ला बंदागोन से निपद सूज पा तक युद्ध जखे এই কিছু নীতিমালা প্রয়োজন তাদের সাথে যুদ্ধ হবে তাদের সাথে কি নীতি অবলম্বন করা হবে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ বাহানাহু তাহালাকে একমাত্র ইলা হিসেবে স্বীকার করেছে অন্তরে বিশ্বাস স্থাপন করেছে আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ইলা হিসেবে মেনে চলতে চায় আল্লা বান্দা অপরদিকে পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে যারা তারই মতো আরেকটি মানুষের অনুযায়ী জীবন পরিচালনা করে তারই কাছে তার মাতানত করে আর তার সকল ফাইফলা তার কাছে কামনা করে তাকে ভয় করে তার কাছে আশা করে তারই মতো অক্ষম আরেকটা মানুষের কাছে অর্থাৎ পৃথিবীতে একদিকে হল আল্লাহর প্রভুত্বের অধীনে পরিচালিত আল্লাহর আনুগস্যশীল একদল বান্দা অপর দিকে মানুষের মানুষের প্রবুত্বের ভিত্তিতে একদল মানুষের গোলাপ পৃথিবীর মধ্যে মানুষ এই দুই ভাবে ছিল ছিল এখন আল্লাহর বান্দারা प्रभुत् मिले तर हुकुम अनुजय जीवन परिचालना तक तरफ तथा की बंधुत्व सुर्क है ना तरह चिरस्थायी भाव तेज सम्पर्क छिन्न সেই বিধানগুলো স্থায়ী পর্যায়ে যদি কেউ পূর্বের আয়াতগুলোতে যে ধরনের সহানুভূতি সহনশীলতা সহ অবস্থানের নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেই সেইগুলোকে যদি কেউ মূলনীতি হিসাবে গ্রহণ করে কুফারদের সাথে মুশরিকদের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক মেনে চলতে চায়। তার বড় ধরনের ভুল এবং ধান থেকে নিমজ্জিত হবে কারণ সেই অবস্থাটা ছিল সময় এবং প্রেক্ষাপটের কারণে সেই সময় ইসলাম ছিল একেবারে অক্ষম অসহায় দুর্বল সেই সময় ইসলামের প্রয়োজন ছিল একটা অবকাশ নেওয়ার একটা সুযোগ নেওয়ার শক্তি অর্জন করার যখন মুসলমানদের সেই শক্তি অর্জিত হয়ে গেল তখন মুসলমানদের প্রতি আল্লাহ নির চুরাম দিয়ে দিলেন দুনিয়ার মানুষের সাথে তাদের কি আচরণ হবে কুন নীতির ভিত্তিতে দুনিয়ার মানুষের সাথে তারা সম্পর্ক রাখবেন সেই চূড়ান্ত বিধান দিয়ে এই বা এই সুরাত নাম আছে আল্লাহ নাজিল এই সুরা নাজিলের পরে কেউ এটা আর বলতে পারবে না যে এই সুরার আয়াত না মেনে পূর্বের আয়াত মেনে চলা অধিকার তার আছে এটা বলতে পারবেন কারো কারো মতে এই সুরা কি হল যে সকল বিষয়ে চূড়ান্ত বিধান পূর্বে যে নমনীয় বিধান দেওয়া সবগুলোকে রহিত করেছে আর রহিত যদি নাও করে কারো মতে অন্তত সেটা হলো সময় এবং কালের সাথে প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত শুধু সাময়িক হিসাবে কিছু সময়ের জন্য হয়তো শুধু রুখস হিসাবে মানা যেতে পারে চূড়ান্ত বিধান হিসাবে নয় কিন্তু চুড়ান্ত বিধান হিসেবে মেনে চলতে হবে এই সুরাতুল বারাতকেই এখানে আল্লাহ আলাহ শুরুতেই ঘোষণা করছেন তোমরা যে সকল মুসিদদের সাথে বদ্ধ হয়েছিলে আল্লাহ এবং আল্লাহ রাসুল ওই চুক্তি থেকে মুক্ত ঘোষণা করছেন মুসিদদের সাথে তোমাদের যত প্রকারের চুক্তি ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল ওই চুক্তিগুলোকে সম্পূর্ণভাবে রোহিত করে দিয়েছেন এই চুক্তি আর বলবৎ থাকবে না এর আগে সুরাই নিসাতে সুরাই মায়দাতে আলিমরানেও সেই চুক্তির কথাগুলো আছে কিছু চুক্তির কথা আছে সেটা হল সাময়িক চুক্তি মুসলমানদের এই নির্দেশ এটা আল্লাহ ঘোষণা করে দিলেন যে তোমরা যে সকল মসজিদদের সাথে তোমরা চুক্তি করেছিলে ইতিপূর্বে সেই সকল চুক্তি থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুর সম্পূর্ণ মুক্ত ওই চুক্তির সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আর কোনো অনুমোদন নাই নাই সেই সকল চুক্তিকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে সম্পূর্ণ ভাবে নাকচ করে দেওয়া হ'লো এই চুক্তিগুলো ছিল মূলত সাময়িক সাময়িক এটা স্থায়ী চুক্তি নয় আর এটা কখন এই চুক্তি এই ঘোষণাগুলো দেওয়া হয়েছিল এই চুক্তির মুক্ত ঘোষণা দেওয়া হয়েছিল যদিও আয়াতের শুরুতে সুরা শুরুতে আয়াতগুলো আছে কিন্তু তাবুক থেকে ফিরে আসার পরে এই এক থেকে আঠাশ নাম্বার আয়াত নাজিল হয়েছে এর কারণটা হল রাসুল্লাহ যখন মহাজির এবং আনসারগন কোটিন অভিযানে গিয়েছেন তাবুক যুদ্ধের বর্ণনাগুলো সামনে আসবে এই জন্য সেই সময়ের প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ মক্কায় যেসকল কিছু মুনাফিক রয়ে গিয়েছিল আশপাশে ইহুদিরা ছিল আর বিভিন্ন অঞ্চলে কিছু খ্রিস্টান সম্প্রদায় ছিল আর মক্কার মুসৃ যারা বিজয়ের কারণে তারা পরাজিত পরাভূত হয়ে তার ব্যর্থ হওয়ার কারণে হত অনেকেই নিরব ছিল অথবা কেউ ইমান গ্রহণ করেছিল কিন্তু বুঝে শুনে ইমান অনেকেই আনেনি তখনো এই সকল লোকেরা খুব এই যুদ্ধ করেছেন কিন্তু রুমের সেই বড়া শক্তির সাথে কখনো যুদ্ধ করেন নাই নাই সেহেতু এবার যে যুদ্ধে তিনি গিয়েছেন হয়তো তিনি আর ফিরে আসবেন না তাদের ধারণা ছিল এটা হয়তো তারা তাকে গ্রেফতার করে নিয়ে যাবে মুসলমানরা সেখানে সেই সংবাদের অপেক্ষায় এবং আশপাশে সর্বত্র তারা বিভিন্ন মিথ্যা খবর রচনা করত সম্পর্কে খবরা খবর করত। এখানে যে নারী পুরুষরা রয়ে গেছে দুর্বল ইমানদাররাও রয়ে গেছেন তাদেরকে তারা মানসিক ভাবে দুর্বল করে দেওয়ার জন্য মিথ্যা সংবাদ আদি তারা প্রচার করত তাদের ধারণা ছিল যে তিনি হয়তো আর ফিরে আসবেন না সেখান থেকে যদি পরাজয়ের সংবাদ তারা পায় তাহলে ইতিমধ্যে ওনার সাথে আছে সবগুলো তারা লঙ্ঘন করবে এবং তারা তারা সাবেক অবস্থায় ফিরে যাবে এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের সকল শক্তি তারা ব্যবহার করবে এই ধরনের মুনাফিক ইহুদি খ্রিস্টান এবং যারা মক্কা বিজয়ের সময় নিরুপায় হয়ে ইসলাম এনেছিল ইসলাম না বুঝেই লোকেরাও এই ধরনের চিন্তা চেতনায় এবং তারা পরস্পরের মধ্যে যে তারা আলোচনা পরামর্শ আলোচনা করত করত। পরিস্থিতি পর্যবেক্ষণ করত কখন কি সিদ্ধান্ত নেওয়া যায় কখন চুক্তিতা লঙ্ঘন করা যায় এই ধরনের তারা যে গবেষণা করত আলোচনা করত আল্লাহ এর সব কিছু তিনিছেন তিনি তো দেখছেন। তিনি জানেন তাদের কথাবার্তা শুনছেন তাদের মনোভাব কি চিন্তা জানেন তাদের এই সকল অবস্থা আল্লাহ দেখছেন যে অভিযানের অভিযানের ফলে দুনিয়ার পরাশক্তিকে আল্লাহ যেইভাবে পরাভূত করতে চেয়েছিলেন সাহস সারা হিম্মত হারা করতে চেয়েছিলেন সেটা সফল হয়েছে যদিও সেই রুমকরা তারা ছিল খ্রিস্টান ইসলামের বিরোধিতার বেলায় তারা সকলে পরস্পরের মধ্যে সহযোগিতা এবং তাদের পারস্পরিক পরামর্শ বিনিময় তাদের ছিল আল্লাহ সুবাহ বাবুকে রুমকদেরকে সাহস হারা হিম্মত হারা করে দিয়ে মূলত এখানে তাদেরকে পরাজিত করে দিয়েছেন বিনা পরাজিত হয়ে পালিয়ে শৌর্য বীর্য প্রতাপতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল যে মুসলমানদের কাছে দুনিয়ার পরাশক্তির মকরা পরাজিত হয়েছে তবুক এবং আশপাশের অঞ্চলে যতগুদ্ধ ছিল সবগুলো মুসলমানদের কাছে আনুগত্য স্বীকার করে নেয় অনেক মুসলমান হয় অনেকে জিজিয়া কোর্ট দিয়ে আনুগত্য স্বীকার করে নেয় এবং বিভিন্ন গোত্রের মধ্যে পক্ষ থেকে তিনি আমির নিযুক্ত করে দেন সেগুলো মুসলমানদের অধীনে চলে আসে মক্কার এবং মদিনার যত সকল সেই মুসরিক ইহুদি খ্রিস্টান মুনাফিকরা চুক্তি নিজেদের পক্ষ থেকে লগণের সিদ্ধান্ত পূর্বে নিয়ে রেখেছিল তাদেরকে সেই সুযোগ আল্লাহ আর দিলেন না আল্লাহ নিজের পক্ষ থেকে আগে তাদের সাথে ঘোষণা করে তোমাদের সাথে আর কোনো চুক্তি নাই কারণ আল্লাহ সুবাহালা মুসলমানদেরকে চুক্তির মর্যাদা রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন এটা মুসলমানদের একটা চরম নৈতিক উৎকর্ষতার প্রমাণ মুসলমানরা কখনো চুক্তি লঙ্ঘন করেন না প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কিন্তু এই বিশ্বাসঘাতকদের সাথে মুসলমানরা বুকামিও করতে পারেন না এইজন্য আল্লাহ এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মুশিদদের সাথে যেত প্রকারের চুক্তি ছিল সেই চুক্তিগুলোকে নাকচ করে দিয়েছেন কোন চুক্তি আর রাকা হলো না এখানে চুক্তিগুলো সকলের সাথে নাকচ করা হয়নি সকল মুস্রিদদের সাথে করা হয়নি যাদের সাথে কোনো চুক্তি ছিল না অথবা কারো সাথে চুক্তি ছিল মেয়াদি তার কোন বিশ্বাস ভঙ্গের গঠনা গঠে গেছে এই সকল মুস্রিদদের সাথে সকল চুক্তি নাকচ করে দেওয়া হয়েছে এদের সাথে আর কোন চুক্তি নেই যাদের সাথে কোনো চুক্তি আর হয় নাই অতীতে হয় নাই তাদের সাথে নতুন করে চুক্তি করা যাবে না মুসলমানরা মেয়াদ ছিল না মেয়াদহীন চুক্তি সেই চুক্তিও প্রহিত করে দেওয়া হয়েছে আর যারা চুক্তি মেয়াদ ভিত্তিক চুক্তি থাকা সত্ত্বেও তারা বিশ্বাস ঘাতকতা করেছে তাদের সাথে চুক্তি থেকে মুক্ত ঘোষণা করে বলছেন আল্লাহ তাহলে এখন তোমরা জমিনের মধ্যে চারটি মাস তোমরা ভ্রমণ করে নাও আর তোমরা জেনে রাখো আল্লাহকে তোমরা অক্রম করতে পারবে না আর আল্লাহ নিশ্চয়ই কাঞ্ছনাকারী এই মুসিদদের সাথে এখন যে মুসিদদের সাথে চুক্তি নাকচ করে দেওয়া হলো সেই মুসিদদেরকে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা এখন থেকে চার মাস জমি ভ্রমণ করে নাও এই চার মাস সময়সীমা নির্ধারণ করে দিলেন সেই চার মাসটা কখন এই ঘোষণাটা দেওয়া হয়েছিল মাসের নয় তারিখ অথবা দশ তারিখে এর মধ্যে অনেক মতভেদ আছে কেউ দশ তারিখে বলেছেন কেউ নয় তারিখে বলেছেন নয় তারিখ আরাফার দিন দশ তারিখে মিনার কুরবানের দিন যদি দশ তারিখে হয়ে থাকে তাহলে চার মাস হবে রবি দশ তারিখ পর্যন্ত সেই মাসের পর্যন্ত তোমরা এই চারটা মাস অবকাশ হিসাবে তোমরা জমিনে গুড়া তৈরি করে নাও মক্কা এর আশপাশ যতদিকে তোমরা ইচ্ছে ঘুরতে পারো এই সময় নিরাপদ নিরাপদ সাথে সাথে আল্লাহখানে তাদেরকে বড় ধরনের সাথ দিয়েছেন তোমাদেরকে চার মাস সময় দেওয়া হলো যদি এর মধ্য থেকে সুযোগ ধরনের অবলম্বন করো ইসলামের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করো তোমরা সকল কুফার গণ মুশ্রিকগণ মিলিত হয়ে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করো তাহলে তোমরা জেনে রাখো তোমরা আল্লাহকে কখনো অক্ষম করতে পারবে না যে সময়ে তোমরা ছিলে খুব দুর্দণ্ড প্রতাপের অধিকারী ইসলাম ছিল খুবই দুর্বল আল্লাহ ইতিমধ্যে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন করেছেন তোমাদের শক্তিকে সম্পূর্ণ সর্ব করে দিয়েছেন তোমরা এখন দুনিয়ার বিভিন্ন অঞ্চলে তোমরা লাঞ্ছিত হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছ আল্লাহর এই পাশা থেকে যেমন ইতিমধ্যে তোমরা বাঁচতে পারো নাই যদি ভবিষ্যতে তোমরা কোন ধরনের কুট কূটকৌশলেরও আশ্রয় গ্রহণ করো তাহলে জেনে রাখো আল্লাহ আবাস তোমাদেরকে পাকরাও করবে না আল্লাহর পাকড়াও থেকে তোমরা এখন পর্যন্ত যেমন দূরে নও মুক্ত নও আল্লাহর আল্লাহর পাখরাও এর বাইরে তোমরা যেতে পারোনি ভবিষ্যতে পারবে না সব সময় তোমরা আল্লাহ পাকড়াও এর মধ্যেই থাকবে আল্লাহ বড় ধরনের একটা হুমকি দিয়েছেন इतु बड़ शक्तर पक्ष दुरबल शक्ति गुरू कठुर बाणी आल्लाम केसने सम्मानी से इस्लम श्रेष्ठतव मर्जादा पूर्ण आसने समासीन करीनस्थी कठुरदेशो आल्ला दी इाम तक रुलिंग ক্ষমতার অধিকারী ইসলাম তখন শাসন করছে ইসলাম ক্ষমতার মধ্যে তারা পক্ষ থেকে সেই কথাগুলো নিশ্চয়ই তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না যেমন অতীত পারো নাই এখনো পারছো না ভবিষ্যতে পারবে না পারবে না কোন ধরনের সব চাকুরি না করে কূটকৌশলের আশ্রয় না নিয়ে সেই ভ্রামটির মধ্যে নিমজ্জিত না থেকে এখনো সময় আছে তোমরা ফিরে আসো ইমানের পথে এই চারটা মাস সময় আল্লাহ দিলেন দয়া করে অনুগ্রহ করে আর এই কথাটাও আমাদের জানা দরকার যে আল্লাহ পাক সুবাহ তিনি তার সৃষ্টির প্রতি অতি দয়ালুয়ালু মেহরবান তিনি শুধু শুধুই শাস্তি দেওয়া ইচ্ছা করেন না সংশোধনের যত উপায় আছে পথ আছে অবকাশ আসে সুযোগ আছে এই যত সার দেওয়ার আছে আল্লাহ তাদের তাদের এরপরে যাতে তার মান্দা ফিরে আসে আল্লাহর প্রতি গুমগাহি থেকে ফিরে আসে সে শয়তানের অনুসরণ থেকে যেন ফিরে আসে আল্লাহর প্রতি সেই অবকাশটা দেন কিন্তু আল্লাহ এই বড়দের হুমকি সাথে সাথে বড় একটা অবকাশ এই অবকাশের সুযোগ নিয়ে গুত্র ছিল ছিল যারা এই চার মাস সময়টাকে তারা ব্য করে নাই নাই এই ঘোষণার পরই তারা ইসলাম গ্রহণ করে যেমন বনু কেনানা কেনানা বনু মদলি এই সকল গুত্রগুলো তারা ইসলাম গ্রহণ করে নেই তারা মনে করলো যে এর পর যেহেতু বাঁচতে পারছি না চার মাস পরে তার আর বাঁচতে না এখানে কিন্তু বড় চ্যালেঞ্জ এই চার মাস তোমরা ঘুরে ফিরে নাও কিন্তু চার মাস পর এর ভিতরে হয় তোমরা ইসলাম গ্রহণ করবে নতবা তোমাদেরকে নির্মূল করা হবে কারণ তারা দেখলো যে এই চার মাস পরে যেহেতু আর বাঁচার উপায় নাই তাহলে যেই সত্য নিয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এসেছেন অনর্থক নিজেদের পূর্বপুরুষের সেই গুরামির মধ্যে থেকে সেই অন্ধত্বের মধ্যে থেকে আর কি লাভ আমরা আলোর পথে যাই দলগুরু যে গুত্রগুরু যেগুলো ছিল তারা ইসলাম গ্রহণ করে নেয় এরপর আল্লাহ এখানে ওই আয়াতের মধ্যে আরেকটি কথা বলছেন যদি এই চার মাসের সুযোগ चुक्त कथान नाई चुक्ति तो शेष चुक्ति बिल्कुल करे बिल्क कर दिए আল্লাহটা চার মাস সময় দিয়ে দিলেন সেটা তো না অশেষ একটা দয়ার বিধান কিন্তু এই চার মাস সময়ের ঘোষণা দিয়ে সাথে সাথে বড় ধরনের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে যদি তোমরা এই চার মাসের মধ্যে যদি ইসলামের মধ্যে প্রবেশ না করো তাহলে এত অক্ষম যে তোমরা আল্লাহ তোমাদের সম্ভব নয় তোমরা এখানে অক্ষম আর আল্লাহ তোমাদেরকে এই পাকের মধ্যে রেখে এমনভাবে ভাবে করবেন তোমাদের অস্তিত্রিয়া থাকবে না আল্লাহ অতীত লাঞ্ছিত করেছেন বদরের ময়দানে করেছেন খন্দ খাইবার তাবুক হুনাইনি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। তাহলে এখানে বিধানটা হল এক মুসিকদের সাথে কোন চুক্তি নেই আল্লাহ এখানে চার মাস সময় দিলেন দিল মাসের দশ থেকে এবং ইমাম পাবারি এই বিষয়গুলো নিয়ে এসেছেন হজরত মুজাহিদ এবং ইমাম শুদ্ধির বিশুদ্ধ বর্ণনায় শুধু আমি এই বিশুদ্ধ বর্ণনাটাই শুধুমাত্র আলোচনা করছি এই চার মাস অতীত হওয়ার পর মুসিদদেরকে হত্যা করতে হবে যদি এর ভিতরে তারা ইসলাম কবুল না করে মুসলমান যদি না হয় অথবা যদি ইসলামের আনুগত্য স্বীকার করে নিয়ে জিজিয়াকর প্রদান না করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে তাদের আর কোন নিরাপত্তা নাই সে কথাগুলো সামনে আসতেছে পরে আমি এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ দিনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুল মুর্শিদদের সাথে কৃত সকল অঙ্গীকার চুক্তি থেকে মুক্ত এখন যদি তোমরা কওবা করো তাহলে এটা তোমাদের জন্যই কল্যাণকর আর যদি তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাও যাও তাহলে জেনে রাখো না. আল্লাহুবাহ হচ্ছে আখবাদ বলতে ईदुलदुलजर दिन टाइम अकबर एट उमरा आलदा उमरा गोल फज्जे अकबर क्यों আইয়াম আই তাসের দিনগুলো সহকারে এগুলো হলো হল হজ্যে আবার কেউ বলেছেন যে হজ্যে আকবর বলতে আরাফা দিনকে হয়েছে। আর কেউ বলেছেন মিনার দিনকে কুইমানের দিনটাকে দর্শক ওখানে আলি আলী আল্লাহ তালান হতে বিশুদ্ধ বর্ণনা যে হাদিসটি তির মিঝিতে আছে এই সকল বর্ণনার মধ্যে সবচেয়ে বেশি এই হাদিসটাকে বিশুদ্ধ মনে হয় রাখবেন নবম হিজরি সনের রজব মাসে সে অভিযান পরিচালিত হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম ওই বছর হজ করার ইচ্ছা করেছিলেন কিন্তু পরে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন যে তখনো আর তাদের উলঙ্গ হয়ে হজের সেই পদ্ধতিগুলো তখনো চালু ছিল রাসুল্লাহ আলাই সাল্লাম তখন বললেন যে মর্শিকরা উলঙ্গ হয়ে কা বাগর তোয়াপ করুক ওই অবস্থা আমি হজ করি এটা পছন্দ করছি না তাই এই বছরের হজ্যের আমির নিযুক্ত করলেন হজর আবু বকর রবি আবু বকর রবি কাফেলা নিয়ে যখন এগিয়ে গিয়েছেন তখন এই আয়াত নাজিল হয় সেই আয়াতগুলো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আবুবুকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলোচনা করছিলেন কোন সাহাবা পরামর্শ দিচ্ছিলেন যে এটা আবু মাধ্যমে প্রচার করে দেওয়া হোক রাসুল্লাহ বললেন যে এটা একটা চূড়ান্ত নির্দেশ এই নির্দেশ আমার পক্ষ থেকে দেওয়াটা প্রয়োজন অন্তত পক্ষে আমার পরিবারের কেউ আমার পক্ষ থেকে যাবে যে সংবাদটা প্রচার করবে তখন তিনি হজরত আলী রাজু আল্লাহ আনহুকে বাছাই করলেন आयात गुनो दिए हजतर तक हज हिसाब कीमिर बनिए पाठे आम बाहरी बुक्त ही हम हजर का बुक्त हम তখন তিনি বললেন না আমি আমাকে আমির করে পাতানো হয়নি আপনি হজের আমির আমাকে কিছু হুকুম দিয়ে পাঠানো হয়েছে যেগুলো আল্লাহ ইতিমধ্যে নাজিল করেছেন আয়াত গুলো দিয়ে পাঠিয়েছেন এইগুলো যেন এই হজের সময় করে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় ঘোষণা দিয়ে দেওয়া হয় আবু হুরাইগার হুতে বর্ণিত একাধিক এ ব্যাপারে আছে যেটা আবু বকরাই দিলেন আর আলির হুয়ানহু মিনার দিনে কুরমানির দিনে মিনায় গিয়ে হাজির হয়ে তিনি চূড়ান্ত নির্দেশটা প্রদান করেন সেই নির্দেশের মধ্যে প্রথম যে নির্দেশটা ছিল সেটা ছিল এই বছরের পর কোনো মুশরিক আর কাবাগর তুয়াফ করতে পারবে না কাবার নিকটবর্তী হতে পারবে না বছরের পর আর উলঙ্গ তুয়ফ করতে পারবে না কেউ আর এই ঘোষণা দিলেন মুশ্রিকরা কোনদিনই জাননাথে প্রবেশ করবে না এরপর নির্দেশ দিলেন যে সকল মুসজিদদের সাথে পূর্বে চুক্তি ছিল সকল চুক্তিগুলো করে দেওয়া পক্ষ থেকে। তবে যারা চুক্তির মেয়াদ আছে এখনো বাকি তারা চুক্তি লঙ্ঘন করে নাই চুক্তির কোনো কিছু তারা ক্ষতিগ্রস্ত করে নাই নাই বা তারা ইসলামের কোনো দুশ্মনের সাথে মিলিত হয়নি বা তাদেরকে কোন প্রকারের সহযোগিতা করেনি এদেরকে তাদের মেয়াদ পর্যন্ত চুক্তি রক্ষা করা হবে এই আলী দিয়েছিলেন যেই কারণে সেই হজ যে আকবর বলতে সেই দোষিল হজ ফুর্বার দিনকেই বোঝানো হয়েছে এই বিশুদ্ধ হাদিস থেকে সাধারণত কিন্তু এটার কোনো দলিল নাই কোনো হাদিসের কোনো দলিল নাই যে হজ্যের দিন যদি জুমাবার হয় তাহলে এটা সেরা হজ্য আকবর এখনো মানুষের মধ্যে এটা প্রচলিত আছে কিন্তু এর কোনো দলিল নাই মূলত আরাফার দিন রাসুল্লাহ সাল্লাসের নেতৃত্বে কিন্তু সেই দিনটাকে রাসুল হজ্জে আকবর বলে ঘোষণা দেন নাই এইজন্য হয়তো মূলকেরা মনে করেছে যে আরাফার দিন ওই সময় জুমাবার ছিল এই জন্য এটা হজ্যে আকর এটা কোনো দলিল নেই এই এই এখানে ঘোষণা আদান আদান এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে ঘোষণা পক্ষ থেকে মুশ্রিকুল আল্লাহবঙ্গ আল্লাহ রাসুল মুশ্রিকদের থেকে সম্পূর্ণ মুক্ত এখানে একটা চূড়ান্ত বিধান এসেছে মুশফিকদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্ক চিহ্ন করেছেন আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান যাদের আছে তারা কি তাদের সাথে থাকতে পারে না যেখানে আল্লাহ এবং তাদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিয়েছেন ইমানদারদের ও তার জীবন পরিচালনা করতে হবে এই ভিত্তিতেই যে মুসিকদের সাথে ইমামদারদের কোন ধরনের সম্পর্ক থাকবে না সম্পর্কটা থাকবে সেটা যুদ্ধের শত্রুতার সম্পর্ক বন্ধুত্বের নয় তাদের সাথে কোন প্রকারের চুক্তি করা যাবে না মুসিকদের সাথে চুক্তি করা যাবে না করা যাবে কোন চুক্তি করা যাবে না তাদের সাথে কোন প্রকারের বন্ধুত্ব করা যাবে না তাদের কোন ওয়াদা প্রতিশ্রুতি বিশ্বাস করা যাবে না তাদের কোন কথায় কখনো কাম দেওয়া যাবে না গ্রহণ করা যাবে না করা কারণ এরা মুশি আর আল্লাহ এবং আল্লাহ রাসুন এদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিয়েছেন শুধু ইমানদার গণ তাদের সাথে সম্পর্ক চিহ্নের ঘোষণা দিবেন একটা জিনিস মনে রাখরকার এই মুশ্রিক গণ পূর্ব থেকেই কখনো তারা ইসলামকে বরদাস্ত করেনি মুসলমানদের প্রতি আল্লাহ তাদের অন্তরের অবস্থাটা জানেন এইজন্য আল্লাহ এখানে জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে যেমনি ভাবে মুসলমানদের সাথে কোন ভালোবাসার সম্পর্ক अंतरे कुभ करे तो मुसलमान मुस्कर भलोबाप क्या मुस्कृतारेना जी मुस्ेर ता इमान दर्द्वर भलोबासार्पर्क अभिनय हिसाब बुझते বাস্তব মনে করে কখনো তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না পক্ষ থেকে ঘোষণা দিনে দিয়ে দেওয়া হয়েছে দয়ালু মেহরবান এরপরও আল্লাহ বলছেন যেহেতু আল্লাহর অভিপ্রায় হলো মানুষ আল্লাহর বান্দা হয়ে যায় তারা ভুল পথ ছেড়ে দিক। তাদের অন্ধকার জীবন থেকে ফিরে আসুক তাদের অজ্ঞতা ছেড়ে দিয়ে তারা হেদায়তের আলো কুজ্জ্বল রাসপথে ফিরে আসুক সেটা আল্লাহ চান সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার পরও আল্লাহ বলছেন যদি তোমরা তবা করো এ পর্যন্ত তোমরা শিব করছো পুকুরি করছ ইসলামের বিরোধিতা করছ মুসলমানদের বিরুদ্ধে তোমরা মক্কা থেকে মুসলমানদের ঘর থেকে বের করে দিয়েছিলে এত দূরমত্যাচার করেছিলে তোমরা অনেক মুসলমানদেরকে হত্যা করেছিলে মুসলমানদের রক্তপাত ঘটিয়েছিলে। এত অপরাধ করার পরেও এখনো যদি তোমরা তবা করো এত অপরাধ করা কোনো যদি তোমরা তবা করো তোমাদের জন্য অপরাধ হওয়ার পর যদি তোমরা এখন তবা করে ইমানের পথে সিট এবং ছেড়ে দাও তোমরা ইসলাম কবুল করে যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমাদের এত সকল অপরাধ দুলাল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন আর এটা তোমাদের জন্যই সবচেয়ে বেশি কল্যাণকর আর যদি কল্যাণের বিপরীতটা কি অকল্যাণ খাইদের বিপরীতটা কি সরকার যে তোমরা